نأَو حَن إلَكَكَم أَو حَن إ نُح وََّبينَ مِ ب وَأَو حَن إ عبَضَامم وَإثمعين وَإسحاقَ وَعقُوبَ وَ الأسبطِ وَوعس وَوعوبَ وَيونوس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 পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ কথিকীদের পদচিহ্ন নবীদের জীবন এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস আল্লা প্রতি সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া শিক্ষা তম পর্বে আমরা আজকে আলোচনা করব আলী ইমরানকে নিয়ে আলী ইমরান হচ্ছে ইমরান আল্লাহামের পরিবার আল্লাহ তালা কোরআনের সুরা ইমরানের তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর আয়তে বলছেন নিশ্চয় আল্লাহ আদম এবং নুহকে এবং ইব্রাহিমের পরিবার ইমরানের পরিবারকে সমগ্র সৃষ্টির উপরে মনোনীত করেছেন তারা একে অপরের বংশধর আল্লাহ সব শোনেন এবং সব জানেন এখানে আল্লাহ তালা বলছেন আদমের কথা নূহের কথা এরপরে বলছেন আলে ইব্রাহিম এবং আলে ইমরান আল্লাহ এই এদেরকে অর্থাৎ দুজন নবী এবং দুজন নবী এবং তাদের পরিবারকে আল্লাহ তালা এখানে পছন্দ করেছেন আদম এবং নুহের ক্ষেত্রে আল্লাহ শুধুমাত্র তাদের নাম উল্লেখ করেছেন তাদের পরিবারের কথা বলেননি কিন্তু এখানে এই চারজনকে আল্লাহ তালা সমগ্র মানব উপরে বাছাই করেছেন বা শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে যে প্রত্যেকে বংশধর অর্থাৎ আদমের বংশধর হচ্ছেন নু নুহের বংশধর হচ্ছেন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 আল্লা তালার একটা রহমত যখন আমাদের পুরো পরিবার দিনের মধ্যে আসে এখানে একজন নবী নবী পরিবারের সন্তান হয়েও আহ নুয়াল ছেলের কতটা দুর্ভাগ্য সে কাফের হিসেবে মৃত্যুবরণ করেছে এই ব্যাপারটা আমরা যারা আমাদের পরিবার পালন করে না কিন্তু আমরা চেষ্টা করছি আমরা সবচেয়ে বেশি মিস করি এই জায়গাটাতে যে আমাদের পরিবার যদি ইসলামের পরে থাকতো দিনের পরে থাকতো সেটা কতই না চমৎকার হতো আল্লাহ তালা সবাইকে এই তৌফিক দেন না আল্লাহ দেননি কোনো কোন পরিবারকে দিয়েছেন যেমন আমরা দেখছি ইব্রাহিম আলাহ ইসলামের পরিবার এবং ইমরান আলহ আলহ ইসলাম পরিবার এই দুটো পরিবারকে আল্লাহ তালা পছন্দ করেছেন শুধুমাত্র এই দুজন ব্যক্তি নয় পুরো পরিবারকে আল্লাহ তালা পছন্দ করেছেন এবং তাদের কথা আল্লাহ তালা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 আপনি তো বলেছিলেন আমার পরিবারকে আপনি রক্ষা করবেন কিন্তু আমার ছেলে তার কি হলো এটা কোন অভিযোগ করেনি তিনি বরং তিনি এটা চেষ্টা করেছিলেন আল্লাহ আমি রক্ষা করব কিন্তু নূরালামের নিজের ছেলেই রক্ষা পেলো না তো নূরালাম বিষয়টা বোঝার জন্য প্রশ্ন করেছিলেন আল্লাহকে আমার ছেলে তার কি হলো মানে সে তো আহ প্লাবনে ভেসে গেল তো আল্লাহ তালা তখন তাকে বললেন তোমার ছেলে তোমার পরিবারের মধ্যে নয় তোমার ছেলে তোমার পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত নয় কারণ সে কাফের এই কুফর জিনিসটা পারিবারিক বন্ধনের উপরেও প্রায়রিটি পাবে এই কারণে যখন মুসলিম পরিবারের পরিবারের সন্তান যদি ছেলে কাফের হয়ে যায় মুরতাদ হয়ে যায় তখন তার মা এবং তার বোন তার সামনে পর্দা করতে হয় হিজাব করতে হয় কারণ এখানে ছেলে কাফের হয়ে গেছে এবং আহ নর্মালি সাধারণত আমরা জানি যে সন্তানের সাথে মায়ের বা ভাইয়ের সাথে বোনের কোনো পর্দা বা হিজাব নেই কিন্তু ইমান বা কুফরি এটা এতটাই ভয়ানক বিষয় এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে এটার কারণে হিজাব বা পর্দার হুকুম চলে আসে এবং পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে যায় আবার রাসুল আস্লা রাসুল্লাহ সাল্লামের পরিবার বলে থাকি আহালেবঈ আহলেবাইতের মধ্যে আহ যেমন আবুল আহাব নেই কারণ আবুল আহাব ছিল কাফের যদিও সে আসুল্লাহাল্লাহু আলহি আসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত এই কারণে আলাহি ইসাল্লাম এবং তার বংশধর বা তার পরিবার এই পরিবারে কে কে আছেন এই পরিবারে আছেন সাইদিনিয়া আহ ইয়াহিয়া আলহিসাম এবং তাদের পরিবার কোরআনে আল্লাহ कथा बोलन सुर आल इमरान पैतृश नम्बर आया जखरान स्त्री बोल से हमारे गर्भे जा স্বাধীনভাবে তোমার দিনের কাজ করার জন্য উৎসর্গ করে দিলাম তুমি আমার পক্ষ থেকে এ সন্তানকে কবুল করে নিও অবশ্যই তুমি সব কথা শোনো এবং সব বিষয়ে তুমি জানো ইমরানের স্ত্রী ইমানের স্ত্রী ওয়াদা করেছিলেন অর্থাৎ সন্তান জন্ম নেওয়ার আগেই ইমরানের স্ত্রী ওয়াদা করেছিলেন যে তার যে অনাগত সন্তান ভূমিষ্ঠ হবার পর তিনি তাকে দিনের জন্য উৎসর্গ করে দেবেন অর্থাৎ এই তিনি আরো স্পেসিফিকলি বলে তিনি চাচ্ছিলেন যে তিনি তার সন্তান মসজিদে খিদমত করবে তিনি এরকম একটা নিয়োগ করেছিলেন বাচ্চা জন্ম নেওয়ার আগেই। এই মসজিদটা ছিল এখানে একটা আহ বোঝার জায়গা আছে চিন্তা করার জায়গা আছে আসলে দিনের জন্য উৎসর্গ করা এই জিনিসটা কি এই বিষয়টার সাথে আসলে আমাদের আহ আমরা দেখব যে আমাদের কোনো ধারণাই নেই দিনের জন্য উৎসর্গ করা কি জিনিস এটা আমরা কল্পনায় করতে পারি না আমরা ভাবি আমরা তো মুসলিম হয়েছি ঠিক আছে ইসলামের সেটাতে সাধারণ মুসলিমরা আসলে আমরা ইসলাম থেকে অনেক বেশি দূরে সরে আসার কারণে চিন্তাই করতে পারি না যে দিনের জন্য খিদমত করা কি জিনিস দিনের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া কি জিনিস এটা হচ্ছে সত্যি বলতে ইসলামের সবচেয়ে উপরের স্তরের উপরের একটা স্তর যে একটা মানুষ তার পুরো জীবনকে তার পুরো শ্রমকে তার পুরো সময়কে আল্লাহ তালা রাস্তায় সেটাকে ব্যয় করে দেয় তার পুরো জীবনটা হয় আল্লাহর জন্য সে কাজ করে আল্লাহদ্দিনের জন্য সে ঘাম ফেলে সে আল্লাহদ্দিনের জন্য সে রক্ত দেয় সে আল্লাহদ্দিনের জন্য আমাদের এই ট্রেডিশনাল সমাজে এই এই চিন্তার কোনো অস্তিত্বই আসলে তেমন খুঁজে পাওয়া যায় না কিন্তু শাহাবাদের জমানায় যদি আমরা দেখি এটাই ছিল তাদের নেশা এটাই ছিল তাদের পেশা তারা তারা চিন্তা করতেন তারা একজন একজনের সাথে প্রতিযোগিতা করতেন কিভাবে আল্লাহ রাস্তায় নিজেদেরকে আরো কত বেশি ঢেলে দেওয়া যায় কে কত বেশি দেখা করতে পারে কে কত বেশি জিহাদ করতে পারে কে শহীদ হতে পারে আহ এটা ছিল তাদের একটা প্রতিযোগিতার বিষয় এটা ছিল তাদের সমাজে ক্যারিয়ার তারা জিনিসটা এভাবে দেখতেন তো ইমরান আলহ ইসলামের স্ত্রী তিনি বলছেন আমি হ্যাঁ আমার রব আমি আমার গর্ভে যে সন্তান আছে তাকে আমি তোমার জন্য আহ উৎসর্গ করে দিতে চাই তুমি আমার সন্তানকে কবুল করো অর্থাৎ আমি কবুল করতে উৎসর্গ করতে চাই তুমি কবুল করো কবুল হওয়াটাই তাদের কনসার্ন যে আসলে আল্লাহাল তাদের সন্তানকে কবুল করছেন কিনা সমগ্র পুরো সন্তান সন্তানের পুরো ক্যারিয়ারকে তারা দিয়ে দিচ্ছেন মসজিদের খিদমতের পিছনে এরপরেও তারা কনসার্ন যে আল্লাহ তাল্লাহ কি তাদের সন্তান কবুল করবেন আমাদের সমাজে আমরা যদি বিশ তিরিশ বছর আগেও তাকাই তখন আমরা দেখবো যে এই চিন্তাটার আহ ছিল বাবা মায়ে কয়েক দশক আগের কথা বলছি যে এক একটা পরিবারে হয়তো চার পাঁচটা সন্তান আছে এই চার পাঁচটা সন্তানের মধ্যে বাবা মা একজনকে মাদ্রাসায় পাঠাচ্ছেন বাকি সবাইকে দিচ্ছেন জেনারেল লাইনে এখন জেনারেল লাইন মাদ্রাসা এই জিনিসটা উপহাদেশে একটা প্রচলিত একটা সমস্যা যে আমরা দিনকে দিনের শিক্ষাকে জেনারেল লাইন বা সাধারণ শিক্ষা থেকে আলাদা করে ফেলেছি বলে আহ আমরা একটা কনফিউশনে থাকি বা একটা আহ দ্বিধানন্ধে ভুগতে থাকি যে আসলে সন্তানকে কোথায় পাঠাবো আমরা কি মাদ্রাসায় পড়াবো নাকি জেনারেল লাইনে পড়বো জেনারেল লাইনে পড়ালে সমস্যা হচ্ছে সে দিন সম্পর্কে কিছু জানতে পারছে না আবার শুধু মাদ্রাসায় পড়ালে আহ মাদ্রাসা শিক্ষার মধ্যে সাধারণত খুব বেশি একটা দুনিয়া চালানোর জন্য যে যোগ্যতা বা আহ শিক্ষা ওগুলো দেওয়া হয় না तो कारण समझे देखा मायमुक दृष्टि कारण दिन बुझुक, बाकी परे, आशले एक सन्ताना दिन हम सवार जन दिन मिनिमाम ज्ञान सबाई के अर्जन करते हैं बेपारे को ছাড় নেই আমরা যে একটা হাদিস প্রায় বলে থাকি যে প্রত্যেক নারা উপরে শিক্ষা গ্রহণ করা ফরজ এটা কোন শিক্ষা এটা দিনের শিক্ষা যদি এই হাদিসটাকে বা বাংলা ইংলিশ আমরা আহ সাধারণ লাইনে যেসব শিক্ষা যেসব পড়াশোনা করে থাকি সেগুলোর জন্য বলা হয়ে থাকে কিন্তু ওটা বলা হচ্ছে আসলে দিন শিক্ষার কথা এটা মুসলিমের জন্য আহ ন্যূনতম কিছু দিন দিনের শিক্ষা বাধ্যতামূলক এটা আমরা নিশ্চিত না করে আমরা এই জেনারেশনটা বড় হয়েছে আমাদের যারা রোল মডেল সাহাবারা সাহাবারা বিষয়টাকে ভিন্নভাবে দেখতেন আমাদের মত না তারা নিজেরা নিজেদের সন্তানদেরকে পরিপূর্ণ দিনের উপরে রাখার চেষ্টা করতেন দুনিয়াবী শিক্ষাকে তারা ভিন্ন ভাবে দেখতে আমাদের মতো করে দেখতেন না যে শুধু দুনিয়া চালানোর জন্য যতটুকু পড়াশোনা করা দরকার করলেই হবে ইসলামের ব্যাপারে উদাসী কখনো কখনো তারা এমনটা ছিলেন না তারা চিন্তা করতেন তাদের সন্তানকে কিভাবে হান্ড্রেড তাদের লাইফের আহ পুরোপুরি বিনিয়োগ করে দেওয়া যায় আল্লাহর রাস্তায় জিহাজের মাধ্যমে হোক দাওয়ার মাধ্যমে হোক আইলের মাধ্যমে আইম চর্চার মাধ্যমে হোক আবেদ হয়ে যাক সন্তান ইবাদতকারী হোক আল্লাহর তো এগুলো হচ্ছে দিন ইসলামের এক একটা সাবজেক্ট যেহাদ করতেন তারা ছিল একটা লাইফস্টাইল আমাদের মত না আমরা ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছি তারা মুজাহিদ হতেন তারা আলেম হতেন আচ্ছা তো এর মানে না যে আমরা জেনারেল লাইনের শিক্ষা বা শিক্ষা যেটা বলা হয় যে সায়েন্স বিজ্ঞান আহ বিষয় শিক্ষাগুলো পড়াশোনা করবোনা আমাদেরকে ইসলাম বিষয় অবশ্যই এই বিষয়গুলোতেও গুরুত্ব দেয় কিন্তু দুটাকে সেপারেট করা দুটাকে আলাদা করে দেখা এটা ইসলামে নেই আল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে আহ শিক্ষা দিন শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তফিক দান করোনা আমিন ইমরান ইমরানের স্ত্রী তিনি যখন দোয়া করলেন আল্লাহর কাছে তিনি আল্লাহর কাছে কি বলে দোয়া করলেন খিদম করার জন্য তিনি বললেন মোহাররা মোহারা মানে কি মানে হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা শব্দটা বর্তমান সময় এটা বললে ভুল হবে না যে সবচেয়ে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 স্বাধীনতা চাই স্বাধীন হতে চাই স্বাধীন জাতি এই শব্দগুলো আমাদের শুনে আসছি কিন্তু কিসের আশায় আমরা আসলে বিপ্লব করছি মানুষ আসলে কখনোই স্বাধীন না প্রত্যেকটা মানুষের পৃথিবীর প্রত্যেকটা মানুষের সীমাবদ্ধতা আছে মানুষের প্রয়োজন আছে মানুষের চাহিদা আছে এবং এই চাহিদার জন্য এই প্রয়োজন মানুষের উপরে সমাজের উপরে নির্ভরশীল এবং যার উপরে সে নির্ভরশীল সে আরো একজনের উপর নির্ভরশীল আমরা খাওয়ার জন্য আল্লাহর নির্ভরশীল আলো বাতাসের জন্য আল্লাহর উপরে নির্ভরশীল তো কোন একটা মানুষ বা কোনো একটা সমাজ বা কোনো একটা জাতি আসলে কখনোই পুরোপুরি স্বাধীন হতে পারে না স্বাধীনতা বলতে আমরা সবচেয়ে সংকীর্ণ একটা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 সেই ব্রিটিশদের অধীন থেকে যখন আমরা পাকিস্তানের অধীনে আসলাম তখন আমরা বললাম আমরা স্বাধীন হয়েছি ২৪ বছর পরে আমাদের মনে হলো না আমরা স্বাধীন হইনি এখন আমরা নিজেদের লোক বসালাম বাঙালির বাঙ্গালী শাসকের অধীনে আমরা বাংলাদেশ আসলো স্বাধীনতার এখন প্রায় পঁয়তাল্লিশ বছর পার হয়ে গেল এখনো আমরা স্বাধীনতা নিয়ে প্রশ্ন করছি আসলে দেশ কি স্বাধীন আসলে হয়েছিল একাত্তর সালে ব্রিটিশদের যে জুলুম সেটার পরে এলো পাকিস্তানিদের জুলুম তারপরে এলো বাঙালিদের জুলুম স্বাধীনতা কোথায় আসলো কিন্তু সংকীর্ণভাবে আসলে দেখা হয় না ইসলামে স্বাধীনতার বিষয়টাকে দেখা হয় সেভাবে যেভাবে দেখা উচিত আমরা ইসলাম আমরা মনে করি ইসলামে যে প্রত্যেকটা মানুষ দাস আল্লাহর দাস প্রত্যেকটা মানুষ আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ সাহায্য ছাড়া আল্লাহ ইচ্ছা ছাড়া একটা মানুষ কখনই বেঁচে থাকতে পারে না সে নিঃশ্বাস নিতে পারবে না সে খেতে পারবে না সে তার জীবন চলবে না যদি আল্লাহ তার উপরে দয়া না করেন আল্লাহর অস্তিত্ব আমাদের আল্লাহ আমাদের পুরো অস্তিত্ব আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল আমরা কে কতক্ষণ বাঁচবো কার কি কে কত সুস্থ থাকবো কে কতটুক অস্ত্রসম্পদ কামে করব। পুরো ব্যাপারটা আল্লাহর ইচ্ছার সাথে সম্পর্কিত আল্লাহ যা চাইবেন এর বাইরে কিছু হয় না কাজেই প্রথমত আমরা সবাই আল্লাহ আমরা স্বীকার করিনি যে আল্লাহ আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন সেটাকে আমরা মেনে নি আল্লাহ যে বিধান দিয়েছেন হারাল এবং হারাম সেটার উপর সেটার কাছে আমরা নত হই কাজেই আমরা বাই ডিফল্ট মানুষ কখনো স্বাধীন নয় এবং কোনো না কোনো সত্ত্বের উপরে বা কোনো না কোনো কিছুর কাছে সে আহ মাথা নত করতে বাধ্য ইসলামের সাথে অন্য ধরনের পার্থক্যটা কথা ইসলামের সাথে অন্য ধরনের পার্থক্যটা হচ্ছে ইসলাম মানুষকে আল্লাহ তালার অনুগতের আহ আদেশ দেয় ইসলাম ধর্মে আমরা আল্লাহর কাছে পরাধীন আসলে প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে পরাধীন কিন্তু সে হয়তো মানতে চায় বা মানতে চায় না তার উপরে ডিপেন্ড নির্ভর করে সে কোন ধর্মের একজন মুসলিম সে আল্লাহর উপরে আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করে একজন কাফের সে আল্লাহর কাছে আত্মসমর্ণ করে না যদিও সে আল্লাহ অধীনের মধ্যে থাকে সে কিসে আনুগত্য করে যদি একটা মানুষত্য না করে সে কিসে আনুগত্য করে কিসের দাসত্ব হয় সেটা শিখিয়ে দেয় সেটাকে সে ঠিক মনে করে এবং সেটাকে সে আহ সেটা এসে মানতে থাকে এবং এটাকেই মনে করে তার নিজস্ব সংকীর্ণ গণটিকেই সে মনে করে স্বাধীনতা অথবা মানুষ মনে করে তার পূর্বপুরুষ তার পূর্বপুরুষের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 ইসলামে স্বাধীনতা মানে হচ্ছে অন্য সকল অন্য সকল কিছু থেকে আল্লাহ ছাড়া যত উপাস আছে মূর্তি পূজা হোক কোন শাসক হোক সবকিছুর সবকিছু থেকে মুক্ত হওয়া সবকিছুর গণ সবকিছুর আনুগত্য থেকে মুক্তি মুক্তি পাওয়াটাই স্বাধীনতা এবং আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়াটাই হচ্ছে ইসলামের দৃষ্টিতে সত্যিকারের স্বাধীনতা আল্লাহর কাছ থেকে কাছ থেকে স্বাধীনতার আশা করা যায় না কারণ আল্লাহ প্রত্যেকে আমরা আল্লাহর মুখাপেক্ষী কিন্তু অন্য অন্য কোন কিছুর মুখাপেক্ষীন আমরা নই আর তাই ইসলামে এই স্বাধীনতার মানে হচ্ছে আল্লাহ নিকট আত্মসমর্পণ করা এটাই ইমরান আলহ ইসলামের স্ত্রী তার সন্তানের ব্যাপারে বলছেন যে তার সন্তান হবে একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহ আল্লাহর কাজে আল্লাহর দিনের জন্য নিজেকে পুরোপুরি সে নিজেকে বিলিয়ে দেবে এই এই জন্য একটা চমৎকার গল্প আহ একটা কথোপকথনের কথা আমরা স্মরণ করতে পারি এটা হচ্ছে রসুল্লাহ সাহাবি রবি আমরের একটি কথা রবি আনহু তিনি তখন হচ্ছে মুসলিম খিলাফতের সময় সম্ভবত উমর রাজি উল্লাহ আনহর খিলাফতের সময়র ঘটনা তিনি তখন গিয়েছেন তখন একটা মুসলিমদের যুদ্ধ চলছিল রুস্তমের সাথে তার কথা রুস্তম ছিল পারস্যের এক সেনাপতি দুই সেনাপ তখন রবি ইবনী আমর সেনাপতি ছিল না রবি আবনী আমর ছিলেন মুসলিমদের পক্ষ থেকে পাঠানো একটা দূতের দূত হিসেবে কাজ করছিলেন রুস্তম চাচ্ছিল তার সাথে কথা বলতে যে মুসলিমরা আসলে কি চায় মুসলিমরা আসলে কি চায় এটা বুঝার চেষ্টা করছিল রুস্তম কারণ মানুষ যখন যুদ্ধ করে যুদ্ধের একটা উদ্দেশ্য থাকে তো রুস্তম বললো মুসলিমদেরকে বললো তোমাদের পক্ষ থেকে পাঠাও আমি কথা বলতে চাই পাঠানো হলো রবি আবেন আমার তো তখন তাকে জিজ্ঞেস করলো রুস্তম তোমরা মুসলিমরা তোমরা কেন এসেছ রবি আবিন আমার কি বললেন তিনি বললেন আল্লাহ আমদারকে প্রেরণ করেছেন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 ইমরানের স্ত্রী দোয়া যাই হোক এই দোয়ার পরে দোয়া করেছিলেন স্ত্রী জন্ম দিলেন কোরআনের আলী ইমরানের সুর আয়াত নিয়ে আলোচনা করছি ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন অতপর যখন ইমরানের স্ত্রী তাকে জন্ম দিল সে বললো হে আমার লব আমি তোরটা মেয়ে শব্দ জন্ম দিয়েছি একটা মেয়েকে আমি কিভাবে উৎসর্গ করবো আল্লাহ ভালোভাবেই জানতেন সে কি জন্ম দিয়েছে কোন পুত্র এই কন্যার সমকক্ষ নয় অর্থাৎ ইমরান আল ইসলামের স্ত্রী মনে মনে আশা করছিলেন তার বুঝে একটা ছেলে সন্তান হবে এই ছেলে সন্তানকে তিনি মসজিদে খিদমতে দেবেন যখন একটা মেয়ে সন্তান জন্ম দিল তিনি ভাবলেন আমি তো চেয়েছিলাম আমার পুত্র সন্তানকে মসজিদের খিদমতে উৎসর্গ করে দিব একটা মেয়েকে আমি কি করে দিতে পারে পারি আল্লাহ তারা বলছেন আমি জানি তোমার সন্তান কন্যা সন্তান তবে কোন ছেলে এই কন্যা সমকক্ষ নয় কোন ছেলে কখনো এই কন্যার মতো উত্তম হতো না আল্লাহ এটাই বলছেন ইমরান আলী ইসলামের কারণ এই কন্যা হচ্ছেন সমগ্র সৃষ্টির সেরা সেরা কন্যা সেরা নারী আহ তার মানে প্রশ্ন কে এই কন্যা ইমরানের স্ত্রী কাকে জন্ম দিয়েছেন যার সমক্ষ আর কোনো ছেলেই নয় এই মেয়ে হলেন মারিয়াম মারিয়াম আলহি ওসাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে একটি রাহমা সমগ্র সমগ্র নারী জাতির মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ আসল সাল্লাহামের একটি হাদিস থেকে আমরা জানতে পারি নারীদের মধ্যে সর্বোত্তম হলেন চারজন তারা হলেন মারিয়াম আসিয়া হাদিজা এবং ফাতিমা এবং এদের মধ্যে সর্বোত্তম হচ্ছেন মারিয়াম বেতে ইমরান ইমরানের স্ত্রী আল্লাহর কাছে তখন দোয়া করলেন বললেন আমি এই শিশু নাম রাখলাম মারিয়াম এবং আমি এই শিশু ও তার সন্তানকে আহ শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য তোমার কাছে আশ্রয় চাই শহীদ মুসলিমের একটি হাদিসে রাজ্লাম বলেছেন প্রত্যেক মানব শিশুকে প্রত্যেক মানব শিশুকে আল্লাহ জন্মে পড়ে শয়তান আঘাত করে শয়তান এই আঘাত সব বাচ্চাকে করেছিল শুধুমাত্র দুজনকে ছাড়া এটা হচ্ছে মারিয়াম এবং মারিয়ামের পুত্র হাই সাহেবী মারিয়াম এই স্ত্রী এই দোয়ার জন্য শয়তান এই কাজটি করতে পারেনি এই দুজনের ক্ষেত্রে আল্লাহ গ্রহণ করে নিলেন এবং তাকে ভালোভাবে গড়ে তুললেন অর্থাৎ মারিয়াম মারিয়াম তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর তত্ত্বাবধানে ছিলেন আল্লাহ তাকে রক্ষা করেছেন এবং তিনি কখনোই বিপদগামী হননি আমদের মানে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় তিনি দিনের উপরে অটল ছিলেন কখনো তার ভুল পথে পা বাড়ানোর অবস্থাই কখনো হয়নি এ বিষয়টি কেন জরুরি বা কেন জোর আমরা বলতে চাচ্ছি সেটা হলো আমরা দেখবো যে মারিয়াম আলহি হসাল্লামের ব্যাপারে ইসার ব্যাপারে রাজি আলহিম ইহুদিরা অনেক রকমের মিথ্যা অপবাদ দেয় যেমন মরিয়ামের ব্যাপারে তারা বলে তিনি জিনা করেছিলেন রহদিবুল্লা তারা এটা তারা মনে করে ইসা আল ইসলাম হচ্ছেন একজন অবৈধ সন্তান তো তারা কেন এই কথাগুলো বলে কেন তার নবীদের আপারে এই ধরনের কুচ্ছর এটা নিয়ে আমরা ইনশালা পরবর্তী পর্ব আলোচনা করব এই অপরাধের জবাবটা হচ্ছে আল্লাহ নিজেই অপরাধের জবাব দিচ্ছেন যে তিনি তিনি মারিয়ামকে তিনি দেখে রেখেছেন মারিয়ামকে তিনি দেখে রেখেছেন জন্মে মৃত্যু মৃত্যু পর্যন্ত এবং তিনি মারিয়ামকে বলেছেন সিদ্দিকা সিদ্দিকা কি সিদ্দিকা হচ্ছে আহ সততার সর্বোচ্চ স্তর আমরা দেখবো যে আমরা মুসলিম অনেক রকমের অনেক জাতের মুসলিম আছে ভালো মুসলিম খারাপ মুসলিম আল্লাহ তালা কাদেরকে বলেছেন স্ট্যান্ডার্ড হিসেবে ধরেছেন কোন মুসলিমদেরকে আল্লাহার্ড হিসেবে ধরেছেন এটা হচ্ছেন চার শ্রেণীর এটা হচ্ছেন নবী সিদ্দিক সুহাদা বা শহীদ এবং হচ্ছেন সলাহিন সেকেন্ড বা দ্বিতীয় ক্যাটাগরিতেই হচ্ছেন আহ সিদ্দিক সিদ্দিক মানে হচ্ছে সেই লোক যার যার ইমান যার ইমান একটা শক্ত একটা অবস্থানে পৌঁছে গেছে একটা দৃঢ় একটা অবস্থানে যার ইমান পৌঁছে গেছে যাকে কখনো কখনো যার প্রকার সন্দেহের ওয়াসওয়াসা যাকে স্পর্শ করতে পারে না তিনি হচ্ছেন সিদ্দিক আবুক আনহ তিনি হচ্ছেন একজন সিদ্দিক তো নবী সিদ্দিক সুহাদা এবং সালহীন এই চার ব্যক্তিবর্গ তাদের সাথে আল্লাহ তাল্লা আমাদেরকে ওয়াদা করেছেন যে আমরা এই চার ব্যক্তিবর্গের সাথে এই চার ক্যাটাগরির লোকজনের সাথে থাকতে পারব যদি আমরা আল্লাহ এবং রাসুলকে মানি নিসাই আল্লাহ বলছেন যদি আমরা যে ব্যক্তি আল্লাহ এবং রাসুলকে ফলো করবে অনুসরণ করবে তারা তাদের সাথে থাকবে যারা এই এই এই চার ক্যাটাগরির লোকজন নবী সিদ্দিক শহীদ এবং সলাহিনের সাথে থাকবে তারাই হচ্ছে আল্লাহর সবচেয়ে আহ নিকট নৈকট্যশীল বান্ধা তো মারিয়াম হচ্ছেন একজন সিদ্দিকা এই সিদ্দিকা অর্থাৎ তিনি ছিলেন ইমানের একদম জাকারিয়া কে ছিলেন জাকারিয়ার সাথে মারিয়ামের সম্পর্ক কি এটা নিয়ে দিমত আছে ইবনে কাসির বলেন যে বেশিরভাগ আলিমের মতো হচ্ছে মারিয়াম ছিলেন জাকারিয়ার শালি শালিকা কিন্তু কেউ এটা মনে করেন যে তিনি ছিলেন জাকারিয়ার ভাগ্নি তবে এটা নিয়ে নিশ্চিত না এটা আমাদের দুজন আত্মীয়তা নিয়ম ছিল কিন্তু সেই সময় ইহুদিদের মধ্যে প্রথাটাই ছিল যে তারা শুধুমাত্র পুরুষদেরকে পুরুষদেরকে এই কাজের জন্য তারা গ্রহণ করে অর্থাৎ কোন মসজিদে মহিলাদেরকে তারা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 শুরু হয় তো অবস্থা এমন যে এটা নিয়ে একটা লটারি করতে হয় যে আসলে কে মারিয়ামকে দেখে রাখবে লটারিতে জিতলেন হচ্ছেন জাকারিয়া জাকারিয়াও নবী ছিলেন তিনি মারিয়ামের ব্যাপারে মারিয়ামের তত্ত্বাবধান করবেন এটাই নির্ধারণ করা হল জাকারিয়া তার দায়িত্ব পালন করতেন এ কারণে তিনি মাঝে মাঝে মারিয়ামাসে দেখা করতেন এবং এসে দেখতে কিছু কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতেন তিনি দেখতেন মারিয়াম শীতকালের সময়ে গ্রীষ্মকালের ফল খাচ্ছেন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 তিনিও একটা ইচ্ছা করলেন তিনি দোয়া করলেন তিনি একটা মনে হল যদি চালিয়ে পেতে পারেন তো তিনি আল্লাহ দোয়া করলেন হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে একটি উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই তিনি দোয়া করলেন আল্লাহ যেন আল্লাহ তাকে একটি নেক্স সন্তান দান করেন যদিও তিনি ছিলেন তখন বার্ধক্য এবং তার স্ত্রী ছিল বন্ধা সন্তান ধারণের বয়স তাদের আসলে ছিল না তো এই দোয়াটা যখন আল্লাহ আল্লাহর কাছে তিনি করলেন আল্লাহ তখন তাকে সন্তানের দিলেন এবং আল্লাহ নিজে সেই সন্তানের নাম রাখলেন ইয়াহিয়া সুইয়া আল ইমরানের উনচল্লিশ নম্বর আয়তাল আল্লাহ তালা বলছেন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 একজন নবী এখানে আল্লা বাণীর ইসা আলামের আগে জন্ম নিয়েছিলেন ঈসার উপর ইমান এনেছিলেন আহ তিনি হবেন সঈদ তিনি হবেন নেতা আরও বলছেন আল্লাহ তালা যে তিনি হবেন একজন হাসুর মানে হচ্ছেন তিনি আসলে বিয়ে করবেন না অর্থাৎ নারী সংস্পর্শ থেকে দূরে থাকবেন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 কারণ তার স্ত্রী ছিল বন্ধা তার অনেক বয়স হয়েছে কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয় আল্লাহ তাই তাকে বোঝেন তো নবীয়াহিয়ার এই জন্ম জন্মের প্রক্রিয়াটা তার কাছে বিস্ময়কর লেগেছিল কিন্তু আমরা একটা জিনিস দেখবো যে সন্তান জন্মের স্বাভাবিক যে প্রক্রিয়াটা আমরা দেখে থাকি সেটাও আহ যথেষ্ট বিস্ময়কর একজন একজন নারী যখন গর্ভধারণ করে সেই সেই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা একটা মিরাকল বা একটা ব্যাপার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 বিষয়ের মধ্যে মীরাকল বা আল্লাহ আল্লাহতালার যে একটা আহ প্রজ্ঞা প্রজ্ঞার ছাপ এবং অচিন্তনীয় একটা জ্ঞান এই জিনিসটা আমরা সময় দেখতে পাব আমাদের আমাদের মাঝে আমরা দেখতে পাবো তো ইয়াহিয়ার জন্ম ছিল সাধারণ প্রক্রিয়ার বাহিরে এক ব্যতিক্রম কিন্তু আমাদের আমাদের এই প্রক্রিয়া বলি বা যেটাই বলি সবকিছু আল্লাহর ইচ্ছাই হয় আল্লাহ যা ইচ্ছা তিনি তাই করতে পারেন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 তো তিনি আশঙ্কা করছিলেন যদি তিনি মারা যান এবং তার কোন সন্তান না থাকে সেক্ষেত্রে বন ইসরায়েল পারে। এই কারণে তিনি চাচ্ছিলেন একটা যারা তার মৃত্যুর পরে তার দায়িত্বের ভার গ্রহণ করতে পারবে এই উত্তরাধিকারের আহ দৃষ্টিভঙ্গিটা নবীদের ক্ষেত্রে ছিল আসলে সম্পত্তির উত্তরাধিকার না বরং তারা আহ বা তারা নবুয়তের যেই উত্তরাধিকার সেটা তারা রেখে যান সেটা হচ্ছে বলেছেন নবীরা কোন সম্পত্তির না যা কিছু আমরা উত্তরাধিকারের সূত্রে বন্টন হয়নি যেগুলো সেটা সাদা হিসেবে বন্টন করা হয় নবীরা যা রেখে যান সেটা হচ্ছে এলম বা হৃদায়া যেটার মাধ্যমে মানুষ পথে সরল পথে বা ইসলামের পথে থাকতে পারে তো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 তো পরবর্তী আয়াত গুলোতে এটা আমরা মারিয়ামারিয়ামে চলে এসেছি সুরা সুরামারিয়ামের এই বারো নম্বর আয়াতে আল্লাহ কথা বলেছেন তিনি আল্লাহ করেছেন সাথে এই গ্রন্থ ধারণ তো কোন এই গ্রন্থ এই গ্রন্থটি হচ্ছে তাওরাত আল্লাহ তাকে তাওরাত কাকে কাকতে বলেছেন বলেছেন বিপা অর্থাৎ আহ খুব হবে খুব দৃঢ়ভাবে তিনি হাল ছেড়ে না দেন ইয়াহিয়া ছিলেন একজন তরুণ একজন নবী তিনি যেই সময়টাতে মনে ইসরায়েলের কাছে প্রেরিত হয়েছিলেন সেই সময়টাতে তারা যথেষ্ট পরিমাণে বিপদগামীতায় পতিত হয়েছে তখন তাদের দিনের যে প্র্যাকটিস এগুলো পর্যায়ে ছিল না তারা মধ্যে ছিল তারা গুলা করছিল তো এই জাতিকে আবার দিনের পথে ফিরিয়ে আনার জন্য একটা দৃঢ় ব্যক্তিত্ব প্রয়োজন এমন একজন ব্যক্তিত্ব প্রয়োজন যে নিজে দিনকে অনেক শক্তভাবে আঁকড়ে ধরতে আঁকড়ে ধরতে পারবে তো ইয়াহ আল্লাতালা এই আদেশ দিচ্ছেন তুমি তাওরাতকে শক্ত শক্তভাবে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো কারণ তিনি যদি নিজেই আহ তাওরাতকে আঁকড়ে ধরতে না পারেন তাহলে তিনি কিভাবে একটা জাতিকে দিনের পথে আনতে পারবেন পারবেন না তো এই দৃঢ়তা বা এটা মানে কিন্তু ব্যক্তিত্বের দিক থেকে দৃঢ়তা অর্থাৎ মানে ব্যক্তিত্ব থেকে দৃঢ়তাই আমরা বোঝাচ্ছি এই দৃঢ়তা মানে আহ রাশভারী বা কঠোর হওয়া না বরং দিনের উপরে কাযাম থাকা দিনের উপরে অটল অটল থাকা রাসুলসাল তিনি অনেক দৃঢ় ব্যক্তিত্বের একটা মানুষ ছিলেন কিন্তু তিনি নরম ছিলেন উমিনদের প্রতি নম্র ছিলেন তিনি আহ একটা লাগি এরকম কোনো মানুষ ছিলেন না তো এটাই বোঝানো হচ্ছে ইয়ারিয়া ইসলামকে যে তিনি যেন কঠোরভাবে দিনের প্রতি দিনের উপরে যেন কঠোর থাকেন কঠোরভাবে মেনে চলেন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 তার ব্যাপারে যে আমি তাকে শৈশবেই বিচার বুদ্ধিদান করেছিলাম অর্থাৎ তিনি বয়স কম ছিল তার কিন্তু কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য যা দরকার এটা তার মধ্যে আল্লাহতালা তাকে দিয়েছিলেন এবং তার উপরে আল্লাহতালা কোন অতিরিক্ত বোঝা চাপায় দেননি يا يحيى خذ الكتاب بقوه وااثناه الحكم صبيا وحنانا من لذنا وزكاتا وكان تلقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا ترى <تصفيق> الله تعالى বলছেন আমি তাকে শৈশবে বিচার বুদ্ধি দান আর আমাদের তরফ থেকে সহানুভূতিশীলতা ও পবিত্রতা তিনি ছিলেন একজন পরহেজকার এবং পিতা প্রতি অনুগত সে উদ্ধত ন ছিল না তো ইসলামের ব্যাপারে আল্লাহ বলছেন যে তিনি ছিলেন সহানুভূতিশীল ইয়াহিয়া ইসলাম ছিলেন সহানুভূতিশীল এই সহানুভূতিশীলতা কেউ কেউ বলছেন পিতামাতার প্রতি কেউ কেউ বলছেন সকলের প্রতি তিনি ছিলেন সহানুভূতিশীল এবং তিনি উদ্ধত ছিলেন না তিনি একজনহেজকার ব্যক্তি ছিলেন আল্লাহ তালা ইয়াহিয়ার জন্য কি রেখেছেন আমরা আমাদের একটু পিছনে ফিরে তাকাই যে আমরা আসলে কোন অবস্থা থেকে এসেছি কোথায় আছি এবং কোথায় যাব। এখানে মানুষের জীবনে তিনটা সংকটময় সময় আছে এমধ্যে মধ্যে এই সময়গুলোকে আমরা সেই সময়গুলো কথা বলছি যখন মানুষ একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যায় মানুষের জীবনে পর্যায়গুলো এই সংকটময় সময়গুলো কোনগুলো যেমন একজন মানুষ তার জন্ম হয় মান মায়ের গর্ভে সেখানে সে আরামেই থাকে ভালোই থাকে এরপর এক সময় সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় হঠাৎ করে একটা জায়গা পরিচিত একটা গন্ডি ছেড়ে হঠাৎ দুনিয়াতে আসে সে এখানে এসে এসে প্রথমে যেটা করে সে কাটতে শুরু করে ভয়ের একটা কান্না সে বুঝতে পারে না কোথায় সে এসেছে এরপরে আস্তে আস্তে সে দুনিয়ার সাথে পরিচিত হয় মানুষের সাথে পরিচয় পরিচিত হয় এবং দুনিয়া তার চেনা চেনা একটা জগৎ হয়ে যায় দুনিয়া তার কাছে তখন খুব সহজ হয়ে যায় এবং সে দুনিয়াতে অর্থ কামে করতে থাকে দুনিয়াতে চলতে ফিরতে থাকে দুনিয়া তার কাছে একটা পানি ভাত ধরনের ব্যাপার এই এই সময়টার পরে আসে একসময় এক সময় তার বয়সে এবং একসময় সে মৃত্যুবরণ করে প্রথমবার থেকে এবার সে তার প্রথম সংকটময় সময় হচ্ছিল গর্ভ অবস্থা থেকে পৃথিবীতে আসা দ্বিতীয় সংকটময় অবস্থায় হচ্ছে জীবন থেকে মৃত্যু একজন মানুষ যেই সাকারাতুল মাহতের মধ্যে দিয়ে পার হয় মৃত্যু যন্ত্রণা এটা হচ্ছে তার জীবনের দ্বিতীয় সংকটময় মাধ্যমে শুরু হয় দুনিয়া থেকে বার্জা জীবন সেটার দিকে যাত্রা এবং বার্জাখের জীবন তাকে ছাওয়া জানা সে জানে না মৃত্যুর পরে তার কি হবে সে কোন অবস্থায় থাকবে এই ব্যাপারে তার কোন ধারণই থাকে না অনেক মানুষ যখন মারা যায় তখন সে চরম তারা হতাশ এবং বিশ্ব একটা অবস্থায় মারা যায় তারা ভাবতেই পারে না যে তারা মারা যাচ্ছে সারা যা জীবন যা সে করেছে কি পেছনে ফেলে একটা অজানা সে যাচ্ছে কারণ সে তার ভবিষ্যৎ সম্পর্কে তার কোনো ধারণা নেই সে কোথায় যাচ্ছে কি হচ্ছে কিছু জানা সে অবস্থাটা ছিল অবস্থাটা এমন হয় এবং কারো কারোর জন্য এটা হয় একটা হতাশার মুহূর্ত এরপরে এলো বার্সাইখের জীবন বার্জাখের জীবনের পরে তার তৃতীয় সংকটময় মুহূর্ত হচ্ছে কিয়ামতের দিবসে পুনরুত্থান এবং এটি হচ্ছে অন্য আগের দুটো থেকে সবচেয়ে সবচেয়ে বেশি তখন আসলে কি হয় ভয়ানকের অসংখ্য হাদিস থেকে জানতে পারি তখন একটা মানুষ দেখে যখন কি পুনরুত্থান হয় তখন হঠাৎ করে তার সামনে কবরের দরজা খুলে যায় সে বের হয়ে আসে দেখে সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ যে আকাশকে দুনিয়ার সে দেখেছে সে আকাশ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 আর আশেপাশে যত মানুষকে সে দুনিয়াতে দেখেছে তার বন্ধু তার প্রিয়া মত অবস্থা ইয়াহি আল ইসলামের ক্ষেত্রে আল্লাহ কি রেখেছেন তিনটি সংকটময় অবস্থায় আল্লাহ তালা বলছেন মারিয়াম মারিয়ামের পনেরো নম্বর আয়তে আর তারপরে শান্তি যেদিন সে যাবে আর যেদিন তাকে জীবিত অবস্থায় হবে। অর্থাৎ আল্লাহ জন্ম মৃত্যু পুনরুত্থান এই তিনটি সংকটময় মুহূর্তের জন্য ইয়াহিয়া ইসলামকে দিয়েছেন শান্তি এবং নিরাপত্তা এবং এই তিনটা সময় এই এই জিনিসই দরকার এই জিনিসটা সবচেয়ে মানুষ বেশি করে চাইবে শান্তি এবং নিরাপত্তা আল্লাহ তালা ইহিয়াকে এই তিনটে জিনিসের তিনটি কাছে আল্লাহ তালা এটা একটা হাদিসের একটি ঘটনা আমরা এটা অনেকগুলো হাদিসের কৃত মুস আহমেদ নাসাই আল হাকিম এ হাদিসের একটি ঘটনা এসেছে সেটা হল ইহিয়া ইসলামের প্রসঙ্গ আমরা ওইটা উল্লেখ করছি এটা হচ্ছে আল্লাহ তালা ইয়াহিয়ার কাছে পাঁচটি আদেশ দিয়েছিলেন পাঁচটি আদেশ পাঠিয়েছিলেন আসাল ইসলামের আহ বর্ণনায় আল্লাহ তালা ইয়াহিয়া ইবেনিয়াকে পাঁচটি আদেশ দিয়েছিলেন जहाँ निजेसाइल नी, के लोक देखे कथागुला देरी ईसा के बोलें लोक आदेश अथवा तुम तक दाओ तो ईसा आलिम के बोलेंचटी आदेश अपना कथा छिल से गोनी गए नीगल लोक देखे देव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 লোকদেরকে ডাকলেন গ্র্যান্ড এসেম্বলি মসজিদের লোকজন আসলো পরিপূর্ণ হয়ে গেল মসজিদের গুরুজগুলো সবাই তারা গিয়ে বসলো ইয়াহ ইয়া একটা উচ্চ জায়গায় বসলেন বসে তিনি প্রথমে আল্লাহ প্রশংসা করলেন এরপরে তিনি লোকদের উদ্দেশ্যে বললেন আল্লাহ পাঁচটি বিষয়ের আদেশ দিয়েছেন যাতে আমি নিজে সেগুলো করি আর তোমাদেরকে সেগুলো করতে বলি এক নম্বর হলো আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কিছু শরিক করবে না যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে।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 আল্লাহ তাল্লা তোমাদেরকে সালাতে নির্দেশ দিয়েছেন সুতরাং যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন তোমরা এদিক সেদিক তাকাবে না কেননা বান্দা যতক্ষণ সালাতে এদিক সেদিক না তাকায় আল্লাহ তার দৃষ্টি বান্দার চেহারের উপরে নিবদ্ধ থাকেন অর্থাৎ সালাতে মনোযোগী হওয়া বিষয়টা তিনি আহ গুরুত্ব দিচ্ছেন সালাতে যেন আমরা মনোযোগী থাকে আহ আহ সালাতের প্রতি মনোযোগ থাকে অর্থাৎ আল্লাহর প্রতি মনোযোগ থাকে কেননা আম্মা যতক্ষণ মনোযোগ দিব আল্লাহ আমাদের দিকে ততক্ষণ মনোযোগ দিয়ে রাখবেন এদিক ওদিক তাকানো যাবে না তিন নাম্বার আদেশ তিনি দিচ্ছেন তোমাদেরকে আমি উদাহরণ হল সেই ব্যক্তির প্রত্যেকের কাছে এই সুগন্ধি অনেক ভালো লাগে আল্লাহ তালার কাছে মেস্কের সুগন্ধি অপেক্ষা সিয়াম পালনকারী গন্ধ অনেক বেশি সুগন্ধময় আহ সিয়ামের উদাহরণটা তিনি দিচ্ছেন মেস্ক দিয়ে আসলে মেস্ক আমরা অনেক হতে মেষের সাথে পরিচিত না মেষকের গন্ধ চমৎকার যে আতর বা পারফিউম বাবো যে মেষকের গন্ধ আমার আমাদের কাছে কত না ভালো লাগে আর শিয়ামের গন্ধ আই মিন সিয়াম যারা পালন করে তাদের মুখের গন্ধ আল্লাহ তালের কাছে এর থেকে আরো অনেক বেশি প্রিয় আমাদের কাছে মেশকের গন্ধ যতটুক প্রিয় আল্লাহ তালার কাছে সিয়াম পালনকারী ব্যক্তির মুখের গন্ধ আরো বেশি প্রিয়াদেরকে এর উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যাকে শত্রুরা বন্দি করে তার হাত ঘাড়ের সাথে বেঁধে ফেলেছে সাদাকার সাদার উদাহরণ হল উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যাকে শত্রুরা বন্দি করে তার হাত ঘাড়ের সাথে বেঁধে ফেলেছে এবং গরদান উড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত তখন সেই ব্যক্তি বলে উঠল আমার কম বেশি যা কিছু আছে সবকিছু মুক্তিপণ হিসেবে তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং তিনি গুরুত্ব দিচ্ছেন একটা একটা আহ উপমা বলতে পারি বা একটা তুলনা দিচ্ছেন একটা লোক সে প্রচন্ড বিপদে আছে শত্রুরা তার ঘাড় হাতের সাথে বেঁধে ফেলেছে মৃত্যুর আগ আগমুহূর্তে সে উপস্থিত শুধু তার গর্দান উড়িয়ে দেওয়াটা বাকি এই মুহূর্তে সে বলল আমি তোমাদেরকে আমার যা আছে সবকিছু দিয়ে দিব তোমার দাও সে তারা ছেড়ে সাদাকা হচ্ছে একটা ইবাদত যা আমাদেরকে থেকে ক্রোধ কে আল্লাহ ক্রোধ কে প্রশমিত করে দেয় শান্ত করে দেয় আল্লাহর আল্লাহর রাগ কমে যায় যখন আমরা কোন সাদাকা করি সাদাকা বা জাকাত এইটা একটা মানুষকে চরম বিপদ থেকে বাঁচিয়ে দিবে তো এই কারণে তিনি আহ সাদা আদেশ দিচ্ছেন পাঁচ নাম্বার আদেশ তোমাদেরকে আমি জিকির নির্দেশ দিচ্ছি এর উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যাকে তার শত্রুরা পিছু ধাওয়া করছে শেষে সে একটি সুরক্ষিত কেল্লার ভেতরে প্রবেশ করলো এবং নিজেকে শত্রুর হাত থেকে হেফাজত করে নিল অর্থাৎ জিকির হচ্ছে একটা মিনের দুর্গ যেই দুর্গের মধ্যে সে নিরাপদে থাকে যার জিকির নেই তার এই নিরাপত্তার দুর্গ সে যে কোনো বিপদে পড়তে পারে সে মানুষের বিপদে পড়তে পারে সে জিনের বিপদে পড়তে পারে তার জন্য শত্রুর আক্রমণ করার রাস্তা খোলা নিয়ে সকাল সকাল সন্ধ্যার কথা আসে কারণ এটা বেশি জরুরি আহ প্রত্যেকটা সময় আমাদের কম বেশি রিকিরের অভ্যাস করা ফেলা উচিত কারণ রিকির একজন বান্দাকে শত্রুর হাত থেকে রক্ষা করে তো এই কারণে তিনি ইয়াহিয়া আলিয়া সাল্লাম তিনি রিকিরের উদাহরণ উদাহরণ দিচ্ছেন বা উপমা দিচ্ছেন মতো বা একটা কেল্লার মতো যেখানে একজন মানুষ সুরক্ষিত সুরক্ষিত থাকে মানুষকে সুরক্ষিত রাখে এবং শেষ কথা যে তিনি বলছেন বান্দাহ যখন আল্লাহকে স্মরণ করে তখন সে সবচেয়ে নিরাপদ অবস্থায় থাকে তো আজকের মতো আমরা এখানে আলোচনা শেষ করব। পরবর্তী পর্বে ইনশাল আমরা মারিয়াম আলহাম এবং জানতে ভিজিট করুন raindropsmedia.org or our Facebook page www.facebook.com slash raindropsmedia or YouTube channel www.youtube.com slash raindropsmedia